আবদুল্লাহ ইবনু উমর হতে বণিত যে তিনি রসুল সাল্লাহ আলসালাম এর যুগে তার স্ত্রীকে হায়জ অবস্থায় তালাক দেন উমর ইবনু খতাব রদাহ তাল্হ্নহু এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লু আলসালামকে জিজ্ঞেস করলেন তখন রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেন তাকে নির্দেশ দাও সে যেন তার স্ত্রীকে ফিরে আনে এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে মহিলা পবিত্র হয়ে আবার ঋতুবতী হয় এবং আবার পবিত্র হয় অতপর সে যদি ইচ্ছে করে তাকে রেখে দেবে আর যদি ইচ্ছে করে তবে সহবাসের পূর্বে তাকে তালাক দেবে और ये तलाकें नियम जिनमे आल्ला स्त्री तलाक देर विधान दिए